মানবতা সমধান লক্ষ্য বেমিন আলহামদুলিল্লা بعد সম্মানিতির দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের একটি আলোচ্য বিষয় জন্ম নিয়ন্ত্রণ তঞ্জিমুল নসল বা যেটাকে আরবিতে বলা হয় আমরা এ পর্যায়ে আজকের উপস্থাপনায় আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব যে এটা আসলে কোন ধরনের কর্মকাণ্ড এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালাম আলিকুমত্লা আমার বাড়ি আছেন শেখ আব্দ সর্বশেষ রয়েছেন আমরা আলোচনা করতেছিলাম জন্ম নিয়ন্ত্রণের এই বিষয়টি নিয়ে যেটা আজকে সারা বিশ্বে কি বলা যাবে মানুষ অত্যাধিক মাতোয়ালা বললেও অত্যক্তি হয় না এটা অত্যন্ত একটি স্পর্শ কাতর আজকে সমকালীন বিশ্বে এই বিষয়টি আলোচিত এবং আমরা জানতে চাইবো যে আসলে এটা মুসলিম ও মার জন্য কতটা সংগতিশীল কতটা সহায়ক জি আলহামদুলিল্লাহ আলারসুল্লাহাবাদ জন্ম নিয়ন্ত্রণের যেই প্রেক্ষাপট এটা জাহানের আঠাশ নম্বর সুর আল কাসা এর চার পাঁচ ৬ সাত নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করেছেন তার দাম্বিকতা প্রদর্শন করেছিল এবং তার দেশবাসীকে বহু দলে বিভক্ত করেছিল রাখার পরিকল্পনা করেছিল তো কোনটা কি ছিল ইউজাবাহম সে একটা করতো সে ছেলেগুলোকে হত্যা করতো মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো তো এই যে কোনো জাতি দুর্বল করা দুর্বল করাই কিন্তু কারো জন্ম কমিয়ে দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য হিসাবে থাকে বর্তমান গোলার্ধে যে জনসংখ্যা বিস্ফোরণ তারা বলছে এবং মুসলিম জি তারা বলছে যে দক্ষিণ গোলার্ধে যে জনসংখ্যা বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি একদিকে তাদের জনসংখ্যা পৃথিবীর শক্তির ধনের এবং জনের ভারসাম্য দক্ষিণ গোলার্ধের অনুকূলে চলে যাবে উত্তর গোলার্ধে বঞ্চিত হয়ে যাবে এই জনসংখ্যাটা যদি কোনো কালে তাদের জন্য জনশক্তিতে পরিণত হবে তারা শক্তিশালী হয় তারা বিশ্ব নেতৃত্বের আসনে বসে যাবে হেরে যাব এখান থেকে তোমরা নিয়ন্ত্রণে এটা একটা প্রতারণা তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও ফ্রান্স বলছে দ্বিতীয় সন্তান যদি কোনো মা দিতে পারে তাকে পঞ্চান্ন হাজার টাকা মাসে বেতন দেয়া হবে রাশিয়ার পুতিন বলছেন যদি আমার দেশে কেউ তাকে আমি পঞ্চাশ হাজার গেছে তোমাদের সংখ্যা বেড়ে গেছে অতএব তোমরা কমাও এদেরকে মানে আসলে এতে কাজী ইব্রাহিম সাহেব যা বললেন বা আমরা যা দেখছি পেপার বর্তমান পরিস্থিতিতে তাতে আসলেই ইসলামের উপরে মানুষের যে একটা আস্থা মুসলমানের একটা আস্থা বিশ্বাস সেটাকে তারা ধ্বংস করতে চায় যেমন ঠিক তেমনি মুসলমানের উপরে আর্থিকভাবে তারা একটা ক্ষমতা প্রয়োগ করতে চায় এবং জনগণের দিক দিয়েও তারা প্রভুত্ব প্রভুত্ব কয়েম করতে চায় যখনই মুসলমানের সন্তানকে তারা কমাতে পারবে তখন এদের আর্থিকভাবে যেমন দুর্বল হয়ে যাবে সেখানে একবার বলেছেন যে তোমরা তো একসময় মার খাবে তোমাদের অপরাধ অন্যায়ের কারণে কিন্তু একসময় আসবে তোমাদের কি আমি দেব দেব বিজয়ের পালা পালা শক্তির সন্তান দেব তোমাদের জনসংখ্যা বিপুল আমি বাড়িয়ে দেবো তখন তোমরা বিজয় হয়ে যাবে তাহলে জনসংখ্যা কিন্তু আজকে চীনকে মানুষ ভয় পায় কেন যে একশো তিরিশ কোটি বা চল্লিশ কোটি জনসংখ্যা ভারতকে মানুষ মূল্যায়ন করে কেন বিশাল জনসংখ্যা যেটা বললেন এ ব্যাপারে আপনি মূলক কিছু বলুন এর ব্যাপারে কিভাবে জনশক্তিতে পরিণত হতে পারে না আসলে জনসংখ্যা জনশক্তিতে যে পরিণত হতে পারে বর্তমান সেই পাশ্চাত্যের দেশগুলি এর একটা বড় প্রমাণ কারণ তারা এখন সর্বোচ্চ ভাবে যেভাবেই হোক জনসংখ্যা বৃদ্ধি করা যায় এর জন্য পুরস্কার যেখানে ঘোষণা করছে। আর অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে কত বড় প্রতারণায় তাহলে কত বড় তাছাড়া এবং তারা জানছে যে জনসংখ্যা বৃদ্ধি হলো একটা তাদের বড় জনবল বড় শক্তি একটা তাই তারা শক্তি বাড়ানোর চেষ্টা করছে পুরস্কার ঘোষণা করতেছে অপরপক্ষে পক্ষে মুসলিমদের শক্তিহীন করার শক্তিকে নষ্ট করে করে দেওয়ার মুসলিমদেরকে দুর্বল জন্য পুরস্কার নোষণা আপনি যেটা বলছেন যে জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করা অথবা দুর্বল পরাস্ত করা মনোবৃত্তি কাজ করে জন্ম নিয়ন্ত্রণের মতো এই কাজের পিছনে এটা তো সুরানের একশো সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওকে যা লিখে যাই না লেখা সির মিনালিমা ধ্বংস করে দেওয়ার জন্য আসলে কোন জাতিগোষ্ঠী যখন তাদের পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধি নিম্ন হারে চলে যায় অথবা জিরো হারে চলে যায় তখন কিন্তু তাদের তারা অত্যন্ত দুর্বল একটা জাতিতে পরিণত হয়েছে জনসংখ্যা হ্রাসের কারণে যুদ্ধবিগ্রহ এবং বিবাহ বহির্ভূত জীবনযাপন করতে করতে তাদের সংখ্যা হারিয়ে গিয়ে এই অবস্থানে তারা চলে এসেছে ব্যবহার जैविक शक्ति चरितार्थ करणक प्रचार और प्रसार चल प्रकार मुसलमान दर के धनबल एनबल दुर्बल चक्रांत क्या এটা তিনি ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদনীবিদ হ্যাঁ হেনরি একবার তিনি তৃতীয় বিশ্ব মুসলিম বিশ্ব ভ্রমণ করার পরে এদেশে বিরাট জনসংখ্যা দেখে পরে তিনি একটা রিপোর্ট করেছিলেন যে বিশ্বের অন্তত তেরোটি দেশে যার মধ্যে ষাটটি হলো মুসলিম দেশ জনসংখ্যার এই আধিক্যকে যদি রুখে দেওয়া না যায় তাহলে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে তাদের ওই বাড়তি জনবলের সামনে আমরা টিকতে পারব না টিকতে পারব না আমরা দুর্বল হয়ে যাব যাবো হয়ে যাব তার এটাও কিন্তু বহু বছর পর্যন্ত তার এই রিপোর্টটা গোপনে রেখে তারা আমাদেরকে এইভাবে একটা জেনোসাইডের মুখোমুখি করে দিয়েছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তো এটা কিন্তু ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত আজকে যেটা আমরা বাস্তবতায় দেখি জাপান জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর তো বরং বলেছে দুই তিন দিন উৎপাদন করোষ্ঠানো তাদের জনসংখ্যা আর যারা জনসংখ্যার এই বিভ্রাটের কারণে হ্রাসের কারণে দেখা যায় যে শিশুর জনসংখ্যা নেই কিশোর তরুণ জনসংখ্যা আছে শুধু বৃদ্ধরা এই বৃদ্ধ শ্রমিকরা বৃদ্ধ কর্মজীবীরা যখন রিটায়ার হয়ে যান তখন তাদের আয়ু আরো বাড়িয়ে দিয়ে চাকরি কাল আরো বাড়িয়ে দিয়ে বুড়োদেরকে দিয়ে উৎপাদনের কাজ নেওয়া হয় আর উৎপাদন যিনি করবেন তিনি যদি বৃদ্ধ হন তার উৎপাদন কিন্তু বড় হয়ে যেতে পারত একটু কথা আমি বলছি তারা যখন আমাদের মুসলিম বিশ্বে তৃতীয় বিশ্বে আসে তার এই উচ্চলতা এই আধিক্য প্রাচুর্য দেখে তারা হয়রান হয়েছে আমাদের দেশের অধিকাংশ দেখি বুড়ো লোক আর এই দেশে দেখি যে কথা আমাদের কাজী ইব্রাহিম বললেন নিশ্চয় এ ব্যাপারে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি যে আসলে এটা একটি পায় তারা এবং এটা উন্নত বিশ্বের ইসলামের চিরদিনের জন্য যারা দুশ্মন ইহুদি খ্রিস্টান তাদের একটি উপায় তারা শ্রোতা আমরা আপনাদেরকে অনুরোধ করব এ ধরনের শরিয়াতে ইসলাম সাথে শরিয়াতে মোহাম্মদ আর সাথে প্রকাশ্য সাংঘর্ষিক এবং ইমান ও আকিদার পরিপন্থী কোন বিষয়কে হুট করে মেনে নিয়ে পরকালীন জীবনকে বিপর্যস্ত করব। এ ধরনের মনোবৃত্তি যেন আমাদের মাঝখানে কোশ্চিন কালেও না আসে আল্লাহ সুবাহ এ ধরনের সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন এ পর্যায়ে কিছু সময়ের জন্য বিরতি বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ ততক্ষণে সঙ্গেই থাকুন لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمته للنعمته لك والم لا شريك لك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 देख इम शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दाय से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल আজ রাত সাড়ে নচার সকাল আটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডায়ল ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেটল কনক্লুশন এলিমিনেটাই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 Join us for Stories of the Prophets. <tries> Nobiteh <tries> Kahi, Pratirobibar, 16th time, a puno shamprachar shakal agarotay bangladeh shay, PSTB Bangladeh. Alhamdulillahi Rabbil Alameen, waswalatu wassalamu ala ashrafil anbiayi wal mursaleed. सुप्रिय दर्शक श्रोता बरतर पर आपने उस्थापन करंत्रणित्र धर्म इसलम कतर्षिकतल्याय शेख कहम्मद इब्राहिम आनी जो कथा इतिपूर्वे इहुदी ख्रीटान चक्रांत चक्रांत चक्रांत षड़ एर बाँचार जो करण জি খুব সুন্দর প্রশ্ন করেছেন বাছার জন্য কি করতে হবে নবুজিতে বলে দিয়েছেন যে না কাহু বিশ্বব্যাপী যেই জন্ম নিয়ন্ত্রণের কুফুল হিসেবে পবিত্র পারিবারিক প্রথা যে ভেঙে যাচ্ছে তোমরা বেশি বেশি পরিবার গড় বেশি বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ুণীরা তা না চালু এবং সন্তান গ্রহণ করো যেমন বলেছেন যে মুসলিম বিশ্বের এই ক্ষেত মানব জমিনগুলো আর অমুসলিম বিশ্বের মানব জমিনগুলো। মুসলিম বিশ্বের মায়েদের যেই সন্তান উৎপাদনের ক্ষমতা উর্বরতা এটা কিন্তু অনেক বেশি বর্তমান পাশাত্যের মায়েদের সন্তান উৎপাদনের ক্ষমতার তুলনায় অনেক বেশি আল্লাহ আমাদেরকে এটাও কিন্তু এই হিংসার হিংসার একটা একটা কারণ যেখানে পাশ্চাত্য মায়েরা বড় জোর এক থেকে দুজন তিনজন সন্তান উৎপাদন করতে পারে সেখানে আমাদের তৃতীয় বিশ্ব বিশেষ করে মুসলিম বিশ্বের মায়েরা একবারে স্বাভাবিকভাবে ভাবে ৬ ছয় জন কেউ কেউ দশজন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যায় সন্তানের তারা জন্ম দিতে পাচ্ছেন। এটা কিন্তু এই ইসলামের হতে পারে আরেকটি বিষয় আমি এখানে উদ্ভাবন করব যেটা হলো যে আমাদের এই তথা তৃতীয় বিশ্বে বা মুসলিমদের সমূহে যা দীপ্তিমান যুবকদেরকে तो करा मेरेज। जी एक दिख मानुष के विशेषकरुव समाज के अनैतिक कर्मकांडे लिप्त कर ইচ্ছা পরিকল্পিত ভাবে কারণ একজন সেটা হলো বৈবাহিক পদ্ধতি কিন্তু এই পদ্ধতিটাকে যখন পিছে ঠেলে দেওয়া হচ্ছে পিছিয়ে ফেলে দেওয়া হচ্ছে আরো দূর করে দেওয়া হচ্ছে দূরে জনগণকে নিরুৎসাহিত যার ফলে দেখা যাচ্ছে যে এক প্রকার তাদেরকে অবাধে অপকর্মে লিপ্ত হওয়ার একটা পদ খুলে দাও যখন যেখানে সন্তান এর কোনো মনিবিতি থাকে এবং এখানে কাম্মন হয় যে এই বিষয়টাও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ এর সাথে সম্পৃক্ত হয় যাচ্ছে সম্পৃক্ত যখন বিবাহ বন্ধনে আবদ্ধন নেই এই অবস্থায় তার সন্তান নেওয়া আর কোনো সুযোগ নেই এইভাবে তার বয়সটাকে বা এইভাবে তার সাথে আদর আমরা আসব এরপর যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন যে পরিণত বয়সে যুবক যুবতীদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে ইসলাম কি বলে तो विषय व्यवस्थापना जोथ रेखे विवाह विवाह कथा एक पथ की जी के विषय बाचते बोलो जनगण बसि कर बेपार उदब्ध करब तो बाँचार बेपारे तो जनगण के बलबत क्षति क्षतर सनगण स्पष्ट पेश करते हैं যখন আমরা ক্ষতির সাইডটা জাতির কাছে পেশ করতে পারবো তখন এটা জাতি জানবে যেমন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কেন বললেন যে তোমাদের পছন্দ মতো দুই দুই তিন তিন চার চার এই কথাটা খুব স্পষ্টই প্রমাণ করে যে যখন স্ত্রীর সংখ্যা বেশি হবে তখনই তার ছেলে বেশি হবে বেশি হবে জি सुल गौरव रसुलर विचार गौरव रसुल युवक जखनी तबहत है तक अल्लाह अल्लाह रसुल তাদেরকে বিবাহ করার জন্য জোরালোভাবে বললেন তিনি বললেন ইয়া মাশারাবাব মানুষ তোমরা মুমিন তোমরা হে যুবক দল যুবককে আল্লাহর রাসূল আদেশ করছেন আদেশ করছেন যখনই তোমরা একটা বিবাহের পর্যায়ে পৌঁছে যাবা তোমরা পরিবার পরিচালনা করতে পারবা তখনই তোমরা বিবাহের পর্যায়ে যাও কেন এটা আগাজুলিল বাসার ওয়া হাসানুল ফিআরজ অর্থাৎ প্রতিয়মান হয় এখানে যে একটা ছেলে বা একটা মেয়ে शाथ खुशी তারা ছেলে মেয়ে সমাজে বেশি জনগণের সংখ্যা বেশি করতে পারে অধিক সন্তানের কথা বললেন হ্যাঁ এটা আমার একটা কথা মনে পড়ল যে এখন তো ভোগবাদী বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেক বড় অংশ তাই যে আজকে শিশুর প্রতি যে পাশ্চাত্য বিশ্ব সহ জন্ম নিয়ন্ত্রণের অতল তলে তলিয়ে গেছে যারা তারা অন্তরে কোন মমত্ববোধ নাই শিশুর প্রতি কোন স্নেহ মায়া নেই আর তো আসলে তো জন্ম নিয়ন্ত্রণ থেকে বাছার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে বিশ্বাসগত সাইডে। । এসে আসলে আল্লা বলেছেন কোন রকম আমার বান্ধারা সবাই ক্ষ হবে যদি আমি খাদ্য না দেয় আমি তাকে খাদ্য দেই সেই মাত্র খাদ্য পেতে পারে এই বিশ্বাসটা যেটা দুর্বল হয়ে গেছে আমি বলবো যে রসুল যেখানে নিজেই বললেন যে আমি কেমতের ময়দানে গর্ববোধ করব আমার উন্মতের আধিক্যতার কারণে সেখানে এর मुस्लिम उम्मा के फिले रखते चाय क्षतिग्रस्त करते चाय तलो कला कौशल षड़ा बोल्ला सुबह जमीन सुरहलीमर এর একশো নাম্বার কর্তব্য হলো তোমরা আল্লাহর অনুসরণ করবে রাসুলের অনুসরণ করবে ইসলামের অনুসরণ করবে না করে যদি তোমরা সেই পাশ্চাত্যের যারা ইসলাম বিদ্বেষী যারা মুসলিম বিদ্বেষী যারা মুসলিমদের অকল্যাণে কামনা করে এটাই যাদের পরিকল্পনা তাদের যদি তোমরা অনুসরণ করো তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে আর যখন এই জনশক্তি জনবল কম হয়ে যাবে অটোমেটিক ভাবে তারা হয়ে যাবে সুতরাং এভাবে তারা মুসলিম উম্মাকে অর্থনৈতিক দিক থেকেও পিছনে ঠেলে দিচ্ছে সকল দিক থেকে কি। এই সমস্ত পন্থা গুলি চালু করার কারণে আসলে দারিদ্র বিশ্বে তৃতীয় বিশ্বে এটা একটা আগ্রসন সুতরাং পরবর্তী আমরা আলোচনা করবো এখানেই আমরা পরিশ্রমাপ্তির দেখে চলে যাচ্ছি অকুল ও কৌলি হাদা আশ্তখরুলিকুম আলাই মসলমিন আসসালামু আলাইকুম ও রহমাত লেসার্য মেপি নাই বাংল্সব্যাই বা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 नार अधिकार देख इमे नार मर्यादा आज सन्ध्या पांच टुन सम्प्रचार रत बारोटाय बांगलेश